আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাউফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালাহু ওয়া মাইয়ুদলিলহু ফালা ওষদী ওষদ মহম্মদন অব্দ বষির নিন ফত وما يعسيه فلا يضر الله نفسا الا فلا الله شيئا ولا يضر الله نفسا صدق الله العظيم وقال الله تعالى كتب عليكم كما كتب على الذين من قبلكم لعلكم تتقون সময় দুনুর শরীফে আল্লাহুম্মা সমম মানি অ আল্লাহ আল্লাপাকের শর যেই মাওলাই করিম এক বছর হায়াত রেখে রমজান মাসের তালিম তরবিয়াতে অফুস্তর তৌফিক দান করছেন সুখপ্রিয়ত সবাই বলে আলহামদুলিল্লাহ গত রমজানে আমাদের মধ্যে অনেক সাথীরা ছিল অনেকেই এই বিয়াতে উপস্থিত ছিল অনেকে দুনিয়াতে ছিল আজকে এদের মধ্যে অনেকেই দুনিয়াতে নাই আমাদের থেকে বিদায় হয়ে গেছে এরকম হাজার লক্ষ মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে গত রমজান থেকে এই পর্যন্ত কিন্তু আল্লাহাক রব্বুল আলমিন সে বিদায় লিষ্টির মধ্যে আপনাকে আমাকে না রেখে এখন পর্যন্ত হায়াতের লিষ্টির মধ্যে আমরা আছি আল্লাহ ফকের শুকুর ইন্নআলহামদাহ সমস্ত প্রশংসা তো একমাত্র আল্লাহর জন্যই কার জন্য সমস্ত প্রশংসার দাবিদার একমাত্র আল্লাহ অন্য কেউ প্রশংসার দাবিদার নয় আমরা যদি কোনো কিছু কোনো কিছুর বাহ্যিক রূপ দেখে প্রশংসা যদিও করি কিন্তু আসলে প্রকৃত প্রশংসার হকদার একমাত্র আল্লাহ যেমন কোন ব্যক্তির সৌরার চেহারা দেখে আমরা প্রশংসা করি লোকটার চেহারা কতই না সুন্দর তার চক্ষু তার না তার অবয়ব কতই না সুন্দর আসলে এই সুন্দর সুন্দর জোতা সে ব্যক্তি নিজে সৃষ্টি করতে পারে নি এই সুন্দর্যোতা তো আল্লাহ আল্লাফাকিরে দান অলাকাদ খলাক না কুমু সুম্মা উম আল্লাফাকি বললেন অলাকাদ খলাক না কুম সুম্মা সাউর না কুম আমি তোমাদেরকে সৃষ্টি করছি এবং তোমাদেরকে কত সুন্দর সুরাত দান করছি এই সুন্দর সুরাত দান করার একমাত্র মালিককে তাহলে আমি যেই ব্যক্তির প্রশংসা করতেছে আসলে ব্যক্তি প্রশংসার যোগ্যতা রাখে না যে এই ব্যক্তিকে এত সুন্দর হিসেবে সৃষ্টি করছেন আসলে প্রশংসা তো তারই যেমন আমরা তাজমহলের প্রশংসা করে থাকি তাজমহল এত সুন্দর আসলে ইট এবং সুরকির বা বালি সিমেন্টিক প্রশংসা হয় নাকি এত নিচক তাজমহল বালু, ইট সিমেন্ট এগুলির দ্বারা তৈয়ার করা হয়েছে এইগুলির তো কোনো প্রশংসা নাই আসলে প্রশংসা তো ওই ব্যক্তি যে ব্যক্তি তাজমহলকে বানিয়েছে তাহলে তাজমহলের প্রশংসা দ্যাট মিন্স যে ব্যক্তি তাজমহলকে বানিয়েছেন প্রশংসা তাঁরই হয় আবার তাজমহল যে বানিয়েছে তার মধ্যে এই মেধাকে দান করলো এই গুড়কে দান করলো এই যোগ্যতা কে সৃষ্টি করলো এই যোগ্যতা তো ওই ব্যক্তির না এই যোগ্যতা আমার মাওলার দেয়া কাজী ইন্নাল হামিল্লাহ সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর বিধাই নাহমাদুহু আমরা তার প্রশংসা করছি আমি যে খুদ্ করলাম জনাবু মোহাম্মদ রসোল্লাহি সাল্লি আসাল্লাম এই খুদ্ করছেন খুদ্া পড়ছেন যেহেতু প্রশংসা সব কার এর জন্য নাহ আমরা তারই প্রশংসা করতেছি হামি গোটা দুনিয়ার মধ্যে যত প্রশংসা দেখি যত কিছুর সব কিছুর হকদার একমাত্র আমার মাওলা এহি হিসাব আমরা তার প্রশংসা করি আর হ্যাম বলা হয় আল জামিল সানি মিন আইরিহা সন জামিল মতলকন মিনতন অতলক তকুল হামি জায়দন অমি করমিহাম হসনিবল অকিল আখান আশ্রু আল মাল নমত কৌলন ও আমলন ও ফেলা কল আখর আল্লাহ রহমতুল হ্যাম শুকুর এবং মাদার মধ্যে পার্থক্য করছেন আল হামু হুয়া সানাউ আলা জামিল এখতিয়ারি সৌন্দর্যর প্রশংসা করা চাই নেয়ামাতের মোকাবিলা হোক অথবা নেয়ামাতের গায়ের মোকাবেলা হোক আর মাদাহাটা মুতলাকান। এটা সাধারণভাবে প্রশংসা করা হয় তাকুল হামিদ তু জায়দান আল্লাহ এলমিহ কারামিহি তুমি বল যে আমি যা এদের প্রশংসা করতি তার এলেম এবং তার সম্মানের দিক থেকে কথা ঠিক না অলা তাকুল হামিদু জায়দান আল্লাহ হুস্মিহি আমি যা এদের প্রশংসা করতিছি তার রূপের কেন রূপটা তার এখতিয়ারই না এটা আল্লাহর প্রদত্ত বল হামিদ বল মাদাহতুহু আমি যায়দি কি করতেছি মাধা প্রশংসা করতেছি আবার কেউ কেউ বলেন হাম এবং মাধা একই জিনিস হুম আহ শুক্রু ফি মোকাবেলাতে নামাতে আর শুক্রটা সাধারণত নেমাতের মোকাবেলা হয় কিসের মোকাবেলা হয় নেমাতের মোকাবেলা হয় কৌলানো আমলা নোয়া ফেলান এটা মুখের দ্বারা হতে পারে কাজের দ্বারা হতে পারে অঙ্গ প্রতাক্কার দ্বারা হতে পারে যেরকম কবি বলে আফাদাত কুমন্না আমা উম সাল্লাহ সাতান ইয়াদি আল্লিশ মহাজ্জবা আমি তোমার প্রশংসা করতেছি তোমার গুনকীর্তন করতেছি সুক্রিয়া আদায় করতেছি আমার হাতের দ্বারা আমার লেসানের দ্বারা আমার ভিতরে অঙ্গ যে কলব আছে অন্তর আছে তার দ্বারা কাজী এই দিক থেকে শুকুরটা কি আম যেহেতু হাম এ প্রশংসা শুধু জবান থেকে হয় অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা প্রশংসা হয় না কিন্তু শুকুরের প্রশংসাটা কী দ্বারা হয় জবানের দ্বারা হয় অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা হয় পলবের দ্বারা হয় এদিক থেকে শুকুর আম হাম খাস আবার কখনো কখনো আমটা কী হয়ে যায় আম হয়ে যায় শুকুর খাস হয়ে যায় শুকুর খাস হইলো কেন মিন মোকাবেলাতে নিয়ম কোনো নিয়ামাতের মোকাবেলাই হতে হবে কিন্তু আমটা মোকাবেলায় নেয়ামাত এটা শর্ত না যে মোকাবেলায় নেয়ামাতামাতের মোকাবেলায় হতে হবে এরকম না বরং মোকাবেলায় নেয়ামাত হতে পারে আর নেমাত ব্যতীত হতে পারে কি কথা ঠিক না এর জন্য এই দিক থেকে কখনো শুকুরটা আবার কখনো হাম খাস আম শুকুর কি আম হয়ে যায় কখনো শুকুর আম হয় হাম খাস হয় আবার কখনো হামদ খাস হয় শুকুর কি হয় আম হয় হুমা মিন আিনুমা আখর কখনো কখনো এই দিক থেকে শুকুর খাস কোনো সময় আম হয়ে যায় যাই হোক নাহমাদ হুক কাজে আমরা তারই প্রশংসা করতেছি আমি আমরা কি করতেছি তারই প্রশংসা করতেছি অনাস্তায়ু হু আমরা আল্লাহর সাহায্য প্রার্থনা করতেছি কার সাহায্য আল্লাহ এই যে বয়ান করব আমার মাওলার সাহায্য ব্যতীত বয়ান করার কোনো যোগ্যতা কার মধ্যে নাই অনাস্থা ইনুহ আমরা এখানে বাড়ির থেকে আসছি কার সাহায্যে আসছি একমাত্র আল্লাহ আমাদেরকে সাহায্য করছেন বিদা এখানে আমরা আসতে পারছি অনেকেই কিন্তু আসতে পারে নাই কাজে প্রশংসা আল্লাহ এবং তার কাছেই আমরা সাহায্য চাইতেছি কার কাছে সাহায্য চাইতেছি অনাস্থা এনুহ আমি যে বয়ান করব এই বয়ানের ইচ্ছা করছি আমার আল্লাফাক রবুল আলমী যদি বয়ান করার সাহায্য না করেন তৌফিক না দেন তাহলে বয়ান করার কোন ক্ষমতা আমাদের মধ্যে নাই এবং আল্লাফাক যদি বুঝের সাহায্য না দেন আমরা কেউ কোনো বুঝতেও পারবো না বুঝারও ক্ষমতা আমাদের মধ্যে নাই অনাস্থা আমরা আল্লাহর কাছে সাহায্য তলব করতেছি সাহায্য চাইতেছি অনাস্তকভিরহু এবং আমরা তার কাছে ক্ষমা প্রার্থনা করতেছি ক্ষমা চাইতেছি কিসের ক্ষমা কি ভুল করলাম ভুলটা কোথায় হলো ভুলটা হয়েছে প্রশংসার মধ্যে কিসের মধ্যে আল্লাফাক রব্বুল আলমীর যেই জাত আল্লাহ আল্লাফাক যেই মহান সেই মহান আল্লাহর প্রশংসা করার যোগ্যতা আমাদের মধ্যে নাই তার যে প্রশংসা করছি সেই প্রশংসা যথাযথ হয় নাই এর জন্য আল্লাহর কাছে আমরা মাফ চাইতেছি মাওনা হে তুমি যেইভাবে প্রশংসা পাওয়ার যোগ্যতা রাখো সেইভাবে আমরা তোমাকে প্রশংসা করতে পারি নাই বিধাই অনাস্থাও ফিরুহু আমরা তোমার কাছে ক্ষমা চাইতেছি আমরা তোমার কাছে ক্ষমা চাই এইটা তো মোহাম্মের আলামত এইটা কাদের আলামত এইটাই মোহাম্মদের আলামত মোহাম্মানের চরিত্র কেমন দেখেন মোমিনের তারিফ আল্লা কিভাবে করেন ইন্নল মত্তাকুন মোতাকিন থাকবে ঝর্ণা বিশিষ্ট জান্নাতের মধ্যে মা আতম রব্বুম ও কানু কব্লাজা মহসিন তারা আল্লাহর তরফ থেকে গ্রহণ করবে আল্লাহ ফাক রব্বুল আলমী যা তাদেরকে প্রধান করবেন মা আতাহ রব্বুম কানু কবলিকা মহসিন তারা তো দুনিয়াতের মধ্যে দুনিয়ার মধ্যে কী ছিল সৎপ্রয়াণ ছিল ভালো কাজ করতো কানু কলিলামিনাল লাইল মা ইয়াহ তারা তো রাত্রে সাধারণত কম বিশ্রাম করত। সারা তো জাগিয়া জাগিয়া মাওলার আবাদত করত জিকির আজকার করত। কানু কলিল মা ইয়াহ তারা রাত্রে জিকির আজকার তেলাওয়াত তাহাজ ধ্যান ফেকের এর মধ্যে লিপ্ত থাকত অবিল আসহারুম ইয়াস্তাক ফিরুন সারা রাত্রে ইবাদত করার পরেও শেষ রাত্রে তা সময় আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতো আল্লাহ তোমার যেইভাবে এবাদত করার দরকার ছিল তুমি যেইভাবে এবাদত পারার যোগ্যতা রাখো আমি তোমাকে সেইভাবে ইবাদত করার যোগ্যতা রাখি না তোমার প্রশংসা যেইভাবে করা উচিত ছিল সেইভাবে প্রশংসা করার যোগ্যতা আমার মধ্যে নাই তোমার জিকির যেইভাবে করা উচিত ছিল সেই জিকির করার যোগ্যতা আমার মধ্যে নাই কাজী অবিল আসহারু মিয়াস্তা ফিরোন সারা এবাদত করার পরেও ভোর রাত্রে রোখে আল্লাহর ক্ষমা চায় উচিত ছিল সেইভাবে প্রশংসা করার হকদার আমরা না ক্ষমতা আমরা রাখিনা যতুরুক এই দুর্বল অযোগ্য গোলাম তোমার প্রশংসা করছে আমি তো আমার যোগ্যত রাইজু করছি কাজী ভুল ত্রুটি যদি হয়েই থাকে তুমি আমাদেরকে মাফ করে দাও অনাস্থা অনাস্থা এ মোমেনের সেফ মোমেন এবাদত করার পরেও তার এবাদতকে কামেল বা পূর্ণতা মনে করে না বরং তার এবাদতকে দুর্বল মনে করে বিধায়ী মোমেন সব সময় আল্লাহর কাছেই ক্ষমা চায় তার কাছেই রুজু হয় তার কাছে নত হয়ে যায় অনাস্থা ফুরু শুরুরি অনাউজুবিল্লাহিনা অমিন সয়ালিনা আল্লাহ আমি তোমার কাছে আমার নফসের খারাবির থেকে আমার মনের খারাবির থেকে দেলের খারাবির থেকে কলবের খারাবির থেকে আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করতেছি অমিন শুরুরি আনফুসিনা মনে রাখতে হবে যদি আল্লাহ না করুক কারোর মন দেল যদি খারাপ হয়ে যায় এ খুব মারাত্মক যদি কোনো ব্যক্তি মনের টানে কোনো গুণা করে সেই গুনার তবা করা খুবই কঠিন আর যদি মনের টানে গুণা না হয় গুণাটা এমনে হয়ে যায় এমন গুনার থেকে ভুলের থেকে মানুষ তবাও করতে পারে এবং তার তবা আল্লাহর কাছে কাবিলা কবুলও হয় যেমন আপনারা ওই ঘটনা সবাই জানেন মুসা আলাই সালাতাম এক কৃপ্তির উপরে চর মারছিলেন আল্লাহ ভালো জানেন ওই কিফতির চর কোন জায়গায় লাগছিল বেচারা পানি চাওয়ার সময় পায় নাই বেচারা পানি চাওয়ার সময় পায় নাই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে মুসা আলাহিস কি বললেন কল হাজ আমিন রব রিন আমলি শয়েতান কলা হাজা মিন আমালিস শয়তান কলে মা কাজটা তো আমার আমি করি নাই এটা শয়তানের কাজ মিন আমালিশ আমালিস কাজটা আমার মনে আমার ইচ্ছায় করি নাই হয়ে গেছে শয়তান আমাকে করাইয়া ফলাইছে রবি জলম টু নি ফগ ফিলি ফরাল মুসা কি বললেন রব্বিমনি রব্বিনী জলম টু নাফসি, মাওলা হে আমি আমার নফসের মধ্যে জুলুম করিয়া ফলাইসি ফাঁক ফ্রিলি তুমি আমাকে ক্ষমা করো ফখ আফর আল্লাহু আল্লাহ ফকর রব্বুল্লা আলমী তাকে মাফ করে দিলেন দেখেন এখানে বুজার বিষয় আছে। ওই কিফতিকে হজরত মুসা আলাই সালাতাম দুনিয়া থেকে বিদায় দেওয়ার জন্য থাপ্পট দেন নাই এটা শাস্তি দেওয়ার জন্য তাকে ধমকাবার জন্য শাসন করার জন্য থাপ্পট দিছিলেন। আল্লাহ আলুম কোন এক জায়গায় লাগছে বেসারা যে বলবো একটু পানি খাওয়া নেই সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এইটা তার মনের টানে কাজটা করে নেই হাতের কাজ হয়ে গেছে মনের ইচ্ছায় না নাফসি। হলে আমি আমার নফসির উপরে জুলুম করিয়া ফলাইছি ফাঁক ফিরলি তুমি আমাকে ক্ষমা করো ফাঁকা ফরাল্লাহু আল্লাহ ফাঁক থেকে মাফ করিয়া দিচ্ছেন যদি আল্লাহ না করুক এই কাজটা নিজের মনের ইচ্ছায় করতো আপনারা জানেন কোনো মোমেন্ট যদি কোনো মোমেন্ট কোনো ব্যক্তি যদি কোন মোমেন্টকে ইচ্ছা করিয়া হত্যা করে আবাদুল আবাদ সে জাহার নাম কোনো দিন তার তবুল হবে না কোনো মোমেন্ট যদি কোনো মোমেন্টকে ইচ্ছা করিয়া হত্যা করে মনে টানে হত্যা করে পরিকল্পিত হত্যা করে জীবনবার তাবা করবে তার কবুল হবে না খুব কঠিন একটা হল অনিচ্ছায় হত্যা সংগঠিত হওয়া আর একজন মোমেনকে ইচ্ছা করিয়া মিন আমাদিন ইচ্ছা করিয়া যদি কেউ কাউকে হত্যা করে আমার থেকে হয় ইচ্ছার থেকে হয় তাহলে এই তবা কিন্তু কবুল হয় না আজীবন তবা করতে পারে তবা কিন্তু কবুল হবে না কিন্তু হজরত মুসা আলাই সালাম এখানে যে কাজটা করছিলেন সেই কাজটা ইচ্ছার থেকে হয় নাই হাতের থেকে হয়ে গেছে এর যে রাখতে হবে যদি আল্লাহ না করুক অন্তর্বক্র হয়ে যায় কলব খারাপ হয়ে যায় এই কলবের খারাবি খুবই মারাত্মক এর চেয়ে মারাত্মক কোনো খারাপি হতে পারে না অবিন শুরুরই আনফুসিনা না হে আমার কলমের খারাবির থেকে আমাকে তুমি হেফাজত করো আমি তোমার কাছে আশ্রয় চাইতেছি আল্লা গজ্জালুর রহমাতুল্লাহ বলেন যেই গুণাটা প্রকাশিত হয় কেবেনের থেকে যেই গুণাটা প্রকাশিত হয় কিবের থেকে এরকম গুনার তহবা হয় না সে ব্যক্তি তহবা করে না যেমন শায়তান আদম নবীন আলাইস্লা তাল্লামকে শেষদার অস্বীকার করছে এই অস্বীকারটা হচ্ছে কিসের থেকে কেবেরের থেকে আনা খয়রুম মিনহ আমি তার চেয়ে ভালো এই কেবের থেকে তার এই গুণা প্রকাশ হওয়ার কারণে সে কোনো দিন করতে পারে নাই তবা নসি ভয় নেই এমনকি মুসা আলাই সালাম যখন তুর পাহাড়ে আল্লাফাক রব আলমীর সাথে কথা বলার জন্য রওনা করছেন ইবলিস বলতেছে আল্লাহ নামী মুসা আপনাকে আল্লাহর সাথে কথা বলতে রওনা করছেন হা বলে আপনি আল্লাহর কাছে বলিয়েন আপনার সেই পুরান পাপি আপনার কাছে তহবা করতে চায় আপনার সেই পুরান পাপি আপনার কাছে তবা করতেছে মুসা আলাহিসালাতু আসলাম খুব খুশি হয়ে গেছেন কিছু হয়ে গেছেন খুশি যে শয়তান যদি তহবা করে তাহলে সমস্ত মানুষ নাজাত পেয়ে যাবে তাহলে সে ভালো কী আছে আল্লাহাক রব্বুল্লা আলমিনের কাছে মুসা আল্লাহ বলবেন আল্লাহাক বললেন শয়তান কি বলছে আমি শুনছি আমি ওর তবা কবুল করার জন্য রাজি আছি আমি ওর তবা কি করব কবুল করব শুধু একটা শর্ত তাহলে কি শর্ত নবী আদমের কবর কোন জায়গায় আছে এটা শয়তান জানে এটা শয়তান কি এখন যদি শুধু কবরের উপরও শেষ করে তাহলে আমি তবা কি করব কবুল করবো মুসা খুব খুশি মুসা আলাইসালাম কি খুবই খুশি যেহেতু খুব সহজ এক আমল কবর উপর শেষদা করবে আল্লাহ ফখর তবা কবুল করবেন খুব খুশি নবী মুসা বলছে হ্যাঁ শয়তান তোর যদি সুসংবাদ কি সুসংবাদ আল্লাহ তো তবা কবুল করবে শুধু ছোট্ট একটা শর্ত কি শর্ত কলে নবী আদমের কবর কোন জায়গায় তুই জানো সেখানে করতে হবে নবী আমি সব করতে পারবো না আল্লা গাল রহমতুল্লাহ বলেন যেহেতু তার এই গুণাটা কেবের থেকে প্রকাশিত হবার কারণে সে তবা করতে পারে নি অমিন শরুরই আমা কাজে যেই গুণাটা প্রকাশিত হয় অন্তরের থেকে এই গুনার তবা খুবই কঠিন কিন্তু এক ব্যক্তি চুরি করছে এটা তার অন্তরের না হয়তো কোনো বদ আখলাকি মানুষের সাথে সোহবাতে যাওয়ার কারণে চুরি করছে মনে টানে না কাজটা কি খারাপ কিন্তু যখনই সোহবাদ পাবে সে ব্যক্তি চুরির থেকে ফিরে যাবে এক ব্যক্তি মদ পান করছে ইয়াবা গাজা পান করছে এটা তার মনের টানের না কোন এক ব্যক্তির সহপাতি গিয়া যদি ওই ব্যক্তি আলহামদুলিল্লাহ আবার ভালো সহবাতে চলে আসে সে ব্যক্তি সেখান থেকে তবা করবে কথাটা বুঝাতে পারি নি এরকমই তবা করতেছে এক ব্যক্তি ব্যবিচারের মধ্যে লিপ্ত হয়ে গেছে এ ব্যক্তি সুদ ঘুষ গ্রহণ করে ফলাইছে এইগুলি মনের টানে না দুনিয়ার বা চাহিদা বা সংস্পর্শ তাকে গুনার মধ্যে লিপ্ত করিয়া ফেলাইছে এরকম সামাজিক বা মনের মানে অন্য অন্য গুণা হাত অঙ্গ প্রত্যঙ্গ পাও চক্ষু কান জিভার দ্বারা যে গুণাগুলি হয় এই গুনার থেকে করা খুবই কি সহজ কিন্তু অন্তরের থেকে যদি কোনো গুণা তার অন্তরের সাথে জমিয়া যায় এরকম গুনার থেকে তহবা করা খুবই কঠিন খুব কঠিন একজন দেখবেন অন্তরের খেয়াল বধ খেয়াল সহজে যায় না আমি দেখছি অনেক চরমনায় মুজাহিদ বাহ্যিক লেবাস প্রসাদ তো ভালো কিন্তু চরিত্র গঠন করতে পারে নি চরিত্র ওই সেই ধোকাবাস এখনো ধোকাবাস ওই আগের মিথ্যা এখনো সেই মিথ্যার মধ্যেই আছে। আগের ওয়া দেখা লাভ এখনো ওয়া দেখা লাভের মধ্যেই আসে তার বাহ্যিকতা পরিবর্তন হয়েছে কিন্তু অন্তরটা পরিবর্তন হয়নি এখনো সেই একই তো বিয়াদ একই বাহ্যিক পরিবর্তন খুব সুন্দর করেন অধিকাংশ লেনদেন করেন টাকা দেন না টাকা দেন না একজনকে হাওলা তখন দেখবেন চরিত্র কি হয়েছে লাফালাফি করে সবাই খবরদার আমার কোন কথার মধ্যে সবাইকে বুঝবেন না এটা ভুল এটা ভুল বয়ানের মধ্যে তো কথা বলবো কোনো এক ব্যক্তিকে ইন্টিক করিয়া কোনো এক জামাতকে ইন্টিক করিয়া তার মানে সবাই এই দুটা আমার মধ্যে আছে এর জন্য বলি আমাদের মধ্যে তার মানে সবাই খারাপ তা না আমি কথাটা বুঝাতে পারছি না ভাই হালাত সবাই খারাপ নাউজ্লা আসল্লা কিন্তু আবার সবাই কি এককালে আল্লাহরি সবাই কি ভালো সবাই খারাপও না আবার সবাই ভালো না ব্যাপার এরকম বলতেছি চমনায় বলি কি সবাই ভালো হয়ে গেছে নাকি নাকি না আবার সবাই কি খারাপ নাকি না মনে রাখতে হবে সবাই আমরা খারাপও না আবার সবাই না। হান্ড্রেড কাছে এক ব্যক্তি প্রশংসা চলতেছে অমুক ব্যক্তি এত ভালো অমুক ব্যক্তি এত সুন্দর ধমকি দিলেন এত প্রশংসা করতেসো লেনদেন করছো লেনদেন করছো তার সাথে না লেনদেন তো করি না আগে লেনদেন করো এরপর প্রশংসা করো দেখি না খুবই তো কম খুবই তো কম সব মানুষ রওন আমি আমা এর জন্য মনে রাখতে হবে আমি আমার বদ খেয়ালির থেকে আমার অন্তরের সারারাত থেকে আমি আল্লাহ তোমার কাছে পানা চাইতেছি খবরদার বখুলি এটা অন্তরের বিষয় কিন্তু আসলে প্রত্যেকটা মানুষ কিন্তু বখিল বকিল একটা জন্মগত ব্যাপার বখিল এটা কিসের ব্যাপার ভাই এটা জন্মগত ব্যাপার প্রত্যেকটা মানুষের বকিলত আস বকুলাত প্রত্যেকটা মানুষের মধ্যে আস যেমন কৃপণতা যেমন একটা বাচ্চা ছয় বছর ছয় মাস বয়স তাকে আপনি একশো টাকা দিলেন একশো টাকা দেখাইলেন বাচ্চা টাকাটা গ্রহণ করছে এবার তার কাছে টাকা চান সে দেবে না যতই জোড়াঝোরি করেন সে কি কথা বলেন না কেন আসলে বাচ্চা জানিই না টাকা দিয়া কি করে ও জানিই না কিন্তু আপনি টাকা দিয়েছেন টাকা গ্রহণ করছে এখন চাইতে যান দেবে না অথচ জানি টাকা দিয়ে কি করে তার মানে জন্মগত তার মধ্যে কৃপণতা আল্লাফাক আলমিন জন্মগত জন্মগতভাবে এই বাচ্চাকে কৃপিন বানাই দিস হাসাদ জন্মগত যেমন দুইটা বাচ্চা এক জায়গায় আপনি একটা বাচ্চার কাছে একটা ফল দিস আর একটা দুইটা ফল দিস একটা বাচ্চাকে আর একজনকে ওই যাকে একটাতে শেষ অবস্থা কি কি কথা বলেন না কেন চিললা সিল্লি শুরু হয়ে গেছে ওইটা দাও আর একটা দাও অথচ ওই একটাই সে খাবে না ও একটাই খাবে না একটা খাওয়ার যোগ্যতাও রাখে না কিন্তু আর দুইটা দিলা কেন আমাকে একটা দিলা কেন তার মধ্যে হাসা শুরু হয়ে গেছে কি কথা ঠিক না এটা তো জন্মগত বখালাত কৃপ্রতা এটা জন্মগত কিন্তু এই থেকে যে যত কমাইতে পারবেন সে তত দামি হয়ে যায় যেমন নবী আলাই হাসান খুদ্ দিতে ছিলেন মসজিদে মেম্বারের মধ্যে এর মধ্য হাসনাইন এরা নামলেন ঘরের থেকে হজরত হাসান হসাইন রিয়া তালনুমা ঘরে থেকে নামনা ছোট বাচ্চা হাঁটতেও পুরো পুরি পারেন আবার লম্বা জামা হাটে আবার পুড়িয়া যায় আবার ওঠে আবার নানার কাছে যাবে সর্দারদ আলম সৈয়দুল আাম্বিয়া মুহাম্মদ আরবি আলাইসালাত আসসালামের মেম্বার এবং তার ঘর তো পাশাপাশি ছিল কি কথা ঠিক না নবী আলাই সালুয়াল্লাম যেখানে আমার সাহিত্য অবস্থা আসেন ওইটাই তার ঘর ছিল মা আয়সা সিদ্দিক রাজি আল্লাহু ঘর ওখানে তিনি সাহিত্য অবস্থায় আসেন আর যে মসজিদ নবী যেই জায়গাটা দেখা যায় ওইটা তো মেম্বার ছিল তা নবী আলাইহি সাল্লাহাতুয়াসাল্লাম মেম্বার খুদ্িতেছিলেন হাসান হুসাইন রাজি আল্লাহু তালাহ নামসেন নানার কাছে আসবে কিন্তু ছোট বাচ্চা লম্বা জামা পরা একবার ঘুরলায় পড়ে এরকম পড়ে নবী আলাহিসু আসাইম্বার থেকে নামলেন নাতিদয় করে নিলেন এর বার বললেন ইন্নকম লাতুবাকুনা অতজা বিনুনা অতজা হিলুনা ইনরকম ইনরকুম লাম রাইহানিল্লাহ নবী আলহিস আসলাম বললেন নিশ্চয়ই তোমরা মানুষকে বকিল বানায় রাখো বখিল বানায় দাও তোমাদের জন্যই মানুষ এত কষ্ট করে কামাই করে দান করে না তোবাক খিলু না তোমরাই মানুষকে বখিল বানায় দাও এই তোমাদের জন্যই মানুষ কাউকে কিছু দিতে চায় না সঞ্চয় করে জমা করে ব্যাংকে রাখে জমি করে ঘর করে তোমাদের জন্য তোমরা মানুষকে বখিল বানায় দাও অত যা তোমরা মানুষকে কাপড় বানায় দাও যুদ্ধে যখন আহ্বান করা হয় তখন চকির তলে পালাও আমি মারা গেলে আমার এই বাচ্চার কি অবস্থা হবে আমার বাচ্চা কি খাবে কে তাকে দেখবে তুজা বিনুনা বিনু না তোমরাই মানুষদের কী করো তোমরা কাপড়ুষ বানায় দাও মানুষকে যুদ্ধে যাইতে দাও না তোমার তোমারদের জন্যই মানুষ বাঁচতে চায় এর জন্য দেখবেন যে ব্যক্তি বিবাহ শাদী করে নাই বাচ্চা কাচ্চা হয় নাই তার জীবন দেওয়া যত সহজ কিন্তু যার বাচ্চা কাছে হয়ে গেছে তার জীবনটাও কিন্তু খুবই কঠিন খুবই মনে পড়ে আমার বাচ্চার অবস্থা কী হবে আমার তার কি হবে তু বা জিনু যা বিনু না তোমার মানুষকে কাপড়ুস বানায় দাও অত যা হিলু না মানুষকে জাহেল বানাইয়া দাও মুরুক্ষ বানাইয়া রাখো তোমাদের কারোর মানুষ শিক্ষা গ্রহণ করতে পারে না ঘর থেকে বিদায় হয় না সফর করতে পারে না তোমাদের জন্য মানুষ কামাই রোজগারে লাগিয়া যায় মানুষ জাহেল মুরুখ থাকে এরপরও তোমরা আল্লাহর তরফ থেকে ফুল আল্লাহর তরফ থেকে ফুল তোমরাই ফুল আল্লাহর তরফ থেকে দেখেন তিরমিজির রয়েদ নবী আলাই কি বললেন যে এরা বখিল বানায় দেয় তা এটা খারাপ কিছু না মানুষ কাপুরুষ হয় এটা খারাপ কিছু না মানুষ জাহেলায় খারাপ কিছু না কিন্তু খবরদার এই বহালার যদি মানুষ শরীয়ার থেকে বিচ্ছুতি করে দেয় এটা খুব মারাত্মক যেরকম কৃপণতার কেন জাকাত দেয় না এটা খুব মারাত্মক সৎকা দেয় না মারাত্মক এক ব্যক্তি খানা পায় না তাকে খানা দেয় না খুব মারাত্মক একজনের বস্ত্র নেয় তাকে বস্ত্র দেয় না এইটা খুব মারাত্মক কি কথা ঠিক না যদি বহালাদটা এই কৃপণতা বেড়ে যায় অমিন শুরুরই আনফুসেন এরকম মা রাখত এটা খারাবি। এটা রোগ এর থেকে আমাদেরকে আল্লাফাক হেফাজত করেন কৃপ্রতা আল্লাফাক জন্মগতই দান করছেন কিন্তু এই কৃপতা বাড়িয়া যেন রোগ না হয় কি কথা ঠিক না এর জন্য নবী আলা আল্লাহর কাছে পানা চাইছেন মাওলা হে আমার অন্তরের রোগ থেকে তুমি আমাকে হেফাজত করো জন্মগত তো তুমি অনেক রোগ দিয়ে আমাকে সৃষ্টি করছো কেবের হাসাদ এগুলি যে মানুষের জন্মগত কিন্তু তোমার এই জন্মগত রোগ থেকে আমাকে পানা দাও আমাকে মুক্তি দিয়ে শরিয়াত আমাকে দান করোবার কত হেকমত নিহিত আছে কি কথা ঠিক না অমায়ুকা সুহা নি হুমা সুহা ন যে ব্যক্তি নিজের কীর্পনাথ থেকে বাঁচতে পারলো হেফাজত করে সেই তো কামিয়াব হয়ে গেল কি কথা ঠিক না অমাই ইউ কাসুকা নফসিহিউল মসলে হন এর জন্য ভাইও অমিনই আনফুসিনা মাওলায় হে আমরা তোমার কাছে আমাদের অন্তরের খারাবির থেকে পানা চাইতেছি অন্তরের খারাবির থেকে তুমি পানা না দিলে এর থেকে মুক্তি হওয়ার ক্ষমতা আমাদের কারোরও নেই অমিন সৈয়াতে আমলিনা মাওল্য আমাদের সমস্ত খারাপ আমল থেকে আমরা তোমার কাছে পানা চাইতেছি একটা হলো অন্তরের আমল আর একটা অঙ্গ প্রত্যঙ্গ আমল অঙ্গত্যাঙ্গর থেকে যেই কাজগুলি খারাপ হয়ে গেছে তার থেকেও পানা চাই অন্তরের থেকে যেই গুণা প্রকাশিত হয়েছে তার থেকেও তোমার কাছে পানা চাই আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ এক এবং তার কোন শরিক নাই ও আশাহাদুনা আমি সাক্ষী দিতে দিতেছি আশাদুয়ান্না মুহাম্মাদ তোমার রসুল এবং তোমার গোলাম কি সাক্ষী দিতে আছে আলাইসালাম বলতেছেন আশাদু আল্লাহ আমি সাক্ষী দিতে আছি আপনারা সবাই সাক্ষী দেন বলেন আশাদু ওয়াহদাহু। যেহেতু আল্লাহ নবী এখানে বলছেন আমি আমরা আল্লাহ একক তোমার কোন সাক্ষী দিতে আছি মোহাম্মদ আব্দু হু আর রসুলো তোমার গোলাপ এবং রসুল নবীর দুইটা দিক আসলে জাত এবং তার সেফা নবীর কয়টা দিক ভাই তার জাত তার জাতের জন্য তার সাক্ষী দেওয়া তার জাতের জন্য তার কি সাক্ষী দেওয়া তিনি আপ গোলাম তিনি কি আপ মানুষ এই হাইসিয়াতের সমস্ত মানুষের সমান তিনি আল্লাহ ফকের গোলাম সবাই আল্লাহ ফকের কি গোলাম এই দিক থেকে সবাই কি সমান কিন্তু এই গোলামকে সাক্ষী দিতে হবে আল্লাহ কি আল্লাহ তার জাতের উপরেও তার নবুয়াতে সাক্ষী দেওয়া তার জন্য কি ফরজ তার জন্য ফরজ এর জন্য নবী কি বললেন ও আশা মোহাম্মদানা আব এটা তার নিজের কোল তার নিজের কথা এই এই খুদ্ নিজের সে নিজে বলতেছে সাক্ষী দিয়া তার জন্য কি ফরজ কি কথা ঠিক না খুব ভালো মত মনে রাখতে হবে নবী বাড়াবাড়ি করিয়া আল্লাহর পর্যন্ত না পৌঁছানো আবার তার নিম্নতা করিয়া আল্লাহর থেকে একেবারে জুদা করিয়া সাধারণ মানুষের থেকেও নিচে নাম নামানো দুই তরফ কি কথা ঠিক না আমরা কিছু কিছু লোক বাড়াবাড়ি করতে করতে নবী আলাহ সালাহসাল্লামকে আল্লাহর মর্যাদায় পুছাইয়া দেয় এর জন্য নবী আলাহি সালাহ কী বললেন ওয়াস মোহাম্মদ আব্দুয়ার মোহাম্মদ এবং আউসাফ এর সাথে তার আউসাফ আল্লাহর গুণের সাথে তার গুণকে মিলাবার কোন এখতিয়ার কোন মানুষের নাই যেমন গায়ব জানা এটা আল্লাহ ফকের গুণ আল্লাহর সাথে খাস নবীও غائب জানে এইটা বলিয়া নবীকে আল্লাহর সাথে মিশাইয়া দেওয়ার অধিকার কারণ নাই বরং এটা সেরে হবে নাজের কে আমার নবীকে হাজার নাজের বানাইয়া আল্লাহ সমতুল্য করিয়া দেওয়া এটা ঠিক না আবদু হসুল সে রসুল এবং আব আল্লাহ ফকের রসুল এবং তার গোলাম আল্লাহর পর্যন্ত বুঝাইয়া দিও না আবার নবী আলাই সালাম গায়ব জানেন হাজেন নাজের আবার নবী আলাই সালাতু আসালাম এই গুনে উন গুণা গুণান্বিত ওই গুণ গুণান্নিত এই সমস্ত বাড়াবাড়ি এবং সেরই কী অতিরিক্ত অতিরঞ্জততা নবী আলাই সালাতু আসালাম বললেন সোন যেরকম নবী ঈসার উন্মতেরা নবী ঈশাকে মহাব্বাত করতে গিয়া আল্লাহ সমতুল্য করিয়া দিছে কিন্তু খবরদার তোমরা আমার ব্যাপারে এরকম করিও না এরকম বাড়াবাড়ি সারা সারি করিও না আমাকে আল্লাহর স্থানেও পুছাইয়া দিও না যেহেতু আমি আব এবং কি রসল ইসা আলাই তারা কি করছেন আল্লাহর পুত্র বানাই দিস একটা বাড়াবাড়ি হাবদহু অরসুল এখানে খুব কঠিন এবং জটিল একটা কথা আল্লাফ রবলমিন নবীল সলাতামকে পো কোরসেন সললুবল হহ বীরীর বিনফাক রবিলামিন তাকে পুরো কোরসেন বশির নাজির হিসেবে দিন হকের সাথে আর সলহুব হহ বষির ও নজীর আলফাকবাম নবীল সলা সামকে পুরন কোরসেন দিন হক বশির এবং ভয় প্রদর্শনকারী এবং সংবাদ প্রধানকারী হিসাবে কেয়ামতের সামনে কেয়ামতের সামনে তার মানে তার মানি নবী আলাই সালুয়াসাল্লাম হলেন আখির নবী শেষ নবী খেম নবীন এরপরে কোনো নবী নেই এরপরে কোন নবী নাই নবী আলাই সালুয়াসাল্লাম বললেন এবং তর্জুনী মধ্যমা একত্র বললেন এরকম কি কথা ঠিক না এটা অনামিকা না অনামিকা না কারেন বাংলায় অনামিকা কোনটাকে বলা হয় বইস্তু আনা আমি এবং কেয়ামত হাত দুই আঙ্গুলিকে জমা করলেন মানে পাশাপাশি মানে কি পাশাপাশি মুফাসিনী কেরাম এই হাদিসের তফসিল করতে গিয়ে বলেন যেহেতু পাশাপাশি সামনাসামনি তাহলে মধ্যমে একটু উঁচা এবং অনামেকের একটু নিচু সামনে বাড়ানো তার মানে একটু সামনে পিছনে নবী আলাই সাল্লা সালামের কিছু পরে কি কেয়ামত আসবে এই ব্যাখ্যা করছেন একটু সামনে পিছে আছে না ভাই একজন্য কেয়ামত আর তার মাঝখানে একবার সামান্য ফারাক বেশি দূর নাই তার মানি নবী আলাই সালাতাম এবং কেয়ামতের মাঝখানে কোনো নবী আসবেন না কোনো কেতাব আসবে না কোনো নবীও আসবে না কোনো কেতাবও আসবে না তিনি শেষ তিনি হলো কেয়ামতের সামনে নাজিল হইসেন হকিরাজ আল্লাহর্বুল আলমী থেকে দিন এ হকের সাথে বাঁশির এবং নাজির হিসাবে কেয়ামতের সামনে প্রেরণ করছেন বা ইন সামনে না মানে কেয়ামত না এই সামনামানি বলতে ওই ইমামের সামনে যেরকম দাঁড়াবেন আবার এরকম ভাবে না দাঁড়ান যে ইমামের সামনে মজিনকে দাঁড়াতে হবে জুমার সময় আজান দেওয়ার জন্য এই সামনামানি আইসি এরকম সামনে দাঁড়াইবেন না যে আপনি আল্লাহ একবারের সেফ সিটলে তার ইমামের সামনে বুঝে যাবে এরকম না ঠিক না এই সামনা মানি সামনা সামনে এখানে ইমান কি জিনিস মাইক কমায় এরকম করে গো মাই গুমগু শব্দ করে কেন ইমান কি জিনিস প্রত্যেক উম্মত কে আল্লাহ নাজিলকৃত প্রত্যেকটা কেতাব এবং প্রত্যেক নবীর উপর ইমান আনা এটা জরুরি এটা ফরজ আগেকার সমস্ত নবীদেরকেও এবং তার উম্মদের কেউ তাদের আগে এবং তাদের পরের নবীর উপর ইমান আনতে হবে এবং তাদের উম্মদেরকেও আগের নবী এবং পরের নবী এবং আগের কিতাব পরের কিতাবের উপরে আনতে হবে ইমান আনতে হবে এক কথা যত আসমানি কিতাব যা নাজেল হয়েছিল বা নাজেল হওয়ার অপেক্ষায় ছিল পূর্তি জমানোর উম্মদদেরকে যা নাজেল হইছে তার উপরে ইমান আনতে হবে এবং না যা নাজেল হবে তার উপরে কী হবে কথাটা বুঝতে পারি না ব্যাখ্যা দিলে বুঝবেন আবার প্রত্যেক উম্মদকে তার আগে নবী তার নবী এবং যেই নবী এখন আসে নাই তাদের উপরে ইমান আনা উম্মতের জন্য ফরজ ছিল বুঝেননি এবার আসেন যেমন নবী আলাই সালাম তার আগে দশ কাল চলিয়া গেছে নবী আদম থেকে শুরু করে দশটা কাল চলে গেছে নবী নবীন আলাই সালুয়ালামের উম্মতের উপরেও আগেকার দশ জমানা ওই নবীদের উপরে ইমান ফরজ ছিল যে আদম হক শীষ হক কি কথা ঠিক না তারাও আল্লাহ ফাকের কি নবী তাঁদের উপর আমরা ইমান আনলাম কি কথা ঠিক না দ্বারা মুরাদ সমস্ত রুসুলি এই সাক্ষ্য দেয়া শুধু আমাদের উন্মত্তের জন্য নাজেম ছিল না আমানি রুসুলি। এ সাক্ষ্য প্রত্যেক উম্মাতের জন্য ফরজ ছিল একই ছিল নবী আদমের উম্মাদের জন্য তার নিজের জন্য এই কথা বলার তীর ছিল ফরত ছিল আমি ই ক্যাতি হকুতুবি অরুসুলি নূ নবী নূ আলসালাহ উম্মাতের জন্য আমান তু বিল্লাহিও ই ক্যাতি হক কুতুবি অরুসুলি নবী মুের জন্য আমান তু বিল্লাহি হালাহ ই ক্যাতি হক কুতুবি অরুসুলি মানি আসমানের তরফ থেকে যত কিতাব এবং যত রসুল চাই যা নাজেল হইছে বা নাজেল হয় নাই যেমন নবী নূ আলাই সালামের আগে যারা নাজেল হয়ে গেছে যারা নাজেল হয় নাই যেরকম উষা আসে নাই ঈশা আসে নাই নবী ইব্রাহিম আসে নাই নবী মোহাম্মদ আসে নাই যারা আসে নাই নবী নূর উম্মদদের জন্য তাদের সাক্ষী দেওয়া তাদের ইমানরা ফরত ছিল এবং যেই কিতাব আসে নাই যেমন ইঞ্জিল তখন আসে নাই তওরাত তখনও আসে নাই কোরআন তখন আসে নাই কি কথা ঠিক না কিন্তু নবী নূর উম্মতদেরকে সাক্ষী দিতে হবে যে আমি তরাতের উপর ইমান আসি ইনসিলের উপরে ইমান আসে কোরআনের উপরে ইমান আসে আমি কথাটা বোঝাতে পারছি সবাই তো বোঝেন নাই মনে হয় আমি কথা কি বলছি কি ঘুমাইছেন ডুমাইছেন না কি মিয়া ঘুমাইন না তাহলে বুঝবেন না তাই প্রত্যেক নবীদের এই সাক্ষী দেওয়া এবং প্রত্যেক নবীর উম্মদের জন্য এই সাক্ষী কি ছিল ভাই ফর ছিল নালে তার ইমান ঠিক থাকবে না কথা ঠিক না কিন্তু দেখেন প্রত্যেক নবীর উম্মাদ এবং প্রত্যেক নবীর উপর অহি আসছিল তোমরা ইমান আনো তোমাদের পূর্ববর্তী এবং পরবর্তী কেতাবের উপরে আমি ইমান আনলাম পূর্ববর্তী এবং পরবর্তী কেতাবের উপরে কথা বুঝাইতে পারি নাই কিন্তু এখানে আল্লাহা কী বলছেন এখানে কিন্তু বাদিক বলে নাই এখানে কিন্তু বাদিক বলে নাই আল্লাহ না বিমা উম ইলাইকা। যারা ইমান আনবে আপনার উপরে যাহা নাজ আপনার উপরে কবলিক এবং আপনার পূর্ববর্তী পরে তার মানি এরপরে আর কোন কি নাই কিতাব নাই কেতাব শেষ এই কিতাব কি এরপর আর কোনো কিতাব দুনিয়াতে আসবে না কাজে নবী আলাই তুয়াসাল্লাম হল কি নবী শেষ নবী খাবীন তারপর আর কোনো আকিরি নবী নেই এখন প্রশ্ন করতে পারেন যে খতমাবীন কোন হাইসিয়াতে তার আশার হাইসিয়াতে তিনি খাতমাবীন নবী আলাই তুয়া সাল্লাম সর্বশেষে আসতেন এই দিক থেকেও তিনি কি শেষ রুতুবির দিক থেকেও তিনি কি কথা মন্না বি কেন নবী হল নবী আলাই সালাতামে ফুজাতের মাধ্যমে হইছেন নবী আলাই সালাতামের নবুয়াত এইটা হলো নবুয়াতে জাতি তার কত নবুয়াত আর সমস্ত নবুয়াত নবী আলাই সাল্লা তু ফুইউজাতের মাধ্যমে হয়েছে তার নবুয় হইল জাত আর সমস্ত নবীর নবুয়াত হলো নবী আলাই সালাত নবুয়াতের ফুয়ুজ তার প্রভাব যেমন সূর্য তার আলো নিজস্ব চন্দ্র এবং অন্য যে কোনো জিনিস আলো গ্রহণ করে তার নিজস্ব আলো না বরং সূর্যের আলোর ভিত্তিতে কিন্তু সূর্যের আলো কি কথা বলেন না কেন চন্দ্রের আলো মাধ্যম আলো নবুই নবুয়াত নবু নাতাম তার নবুত হলো তার জাতই নবী আল্লাহ আল্লা ফুল সৃষ্টি করছেন এটা তার জাত ই কথা ঠিক না এটা তার মৌলিক ই কথা ঠিক না আনা নবীন আদম ও বাইনাল তিন আমি তো তখন থেকে নবী যখন আদম মাটি এবং পানির মধ্যে দলতে ছিলেন তার নবী আলাই তুয়াল্সালামকে আল্লাহ সৃষ্টি করছেন নবুয়াতের মাধ্যমে নবীর নবী হিসাবে কি কথা ঠিক না আর সমস্ত নবীদের নবুয়াত এটা হল নবী আলাই নুয়াতের ফুজ বা আলো তা তার নবুয়াত হল জাত আর সমস্ত নবীদের নবী হলো নবুয়াত হলো তার আলো তার প্রকাশ এই কথা ঠিক না জাত আর দ্বিতীয়তা সৃষ্টি হয় না জাত একবারই সৃষ্টি হয় এই দিক থেকে তিনি কি শেষ দ্বিতীয় আর কোনো এরকম জাতি নবী কি হবে না সৃষ্টি হবে হবে হবে না তাই তিনি দুনিয়াতে আসার দিক থেকেও খতামুন না এবং রুতুবির দিক থেকেও তিনি কি খতামুন না কি কথা ঠিক না এখন নবী আলাই তু আসলাম খতামুন বলে প্রশ্ন করতে পারেন তা নবী ঈশা হতো আবার আসবেন তাহলে হইলেন কিভাবে তিনি তো নতুন নবী না তিনি তো পুরান কোন তিনি তো কি নবী পুরানবী নতুন নবী না বরং নবী আলাই সালাতামের সরিয়া তিনি প্রচার করবেন যেমন কোরআনের মধ্যে দুই জায়গা আসছে ঈসা আলাই সালাম সমরকাল বলেন তাকে আয়াত নাজল হুসেন কারশানে নবী ঈসা আলাই সালাতামের ব্যাপারে যে আমি তাকে শিক্ষা দেব কোরআন অল কিতাবের উদ্দেশ্য কি কোরআন হেকমাতের উদ্দেশ্য কি আদিস এবং ইনজিল। তাকে শিক্ষা দেব কি সালামের জমানোর দুইটা কিতাব ছিলই। এক তো ইনজিল নবী মুসার ছিল আর তাওরাত তার নিজেরই কিতাব মানে তাওরাতো হজরত সালাম ইনজিল তো তার নিজেরই কিতাব কি কথা ঠিক না তাহলে আল্লাহাক তাকে শিক্ষা দিবেন চারটে জিনিস একটা হলো কোরআন হাদিস হিকমা ও তাওরাত আগেই তিনি শিখছেন বাকির হলো কি কোরআন ও হাদিস তিনি তাহলে দুনিয়াতে আসিয়া শিখবেন কি কোরআন ও হাদিস কি কথা ঠিক না তাহলে নবী ঈসা আলাহ সালাম দুনিয়াতে আসিয়া তাওরাত ইনজিলের প্রকাশ করবেন না যে এই দুইটা বাকি রয়েছে কোরআন হাদিস সেই কোরআন হাদিসে প্রচার তিনি করবেন ইনজিল দুই জায়গায় আসছে কোরআনের মধ্যে তো নবী ঈসা আলাই সালাম তিনি নবী মুহাম্মদ সাল্লাইসাল্লামের কি করবেন কি করবেন প্রচার করবেন কেন কারণটা কি একজন নবীদের প্রচার করার কারণটা কি ছিল এটা দরকারটা ছিল ওই কথার যে নবী নবী মোহাম্মদ সাল্ল আলী জাতি নবী আর সমস্ত নবীরা তার আলোক আলোর মাধ্যমে নবুয়াদ প্রাপ্ত এইটাকে প্রমাণ করার জন্য যদি কোনো তাহলে যদি নবী তাহলে আমার এর্তেবা করা তার জন্য জরুরি হয়ে পড়তো কি বললেন যদি মূসা আজকে জীবিত থাকতো তাহলে তার উপরে জরুরি থাক ছিল আমার উপর আমার ইত্তেবা করণ স্মরণ করা এই কথা প্রমাণ কিভাবে হতো আর আমরা যে বলছি তিনি জাতের দিক শেষ এই থেকে প্রমাণ কিভাবে করবেন এই কথা প্রমাণ করার জন্য আল্লাফা গর্বুল আলমিন একজন নবীকে শেষে আনিয়া তার নবুয়ের প্রচার না করিয়া তিনি নবী হওয়া সত্য নবী মুহাম্মাদের মুহাম্মীকে প্রচার করার মাধ্যমে প্রমাণ করতে চান যে নবীর মুহাম্মদ হলো জাতি আর সমস্ত নবী হ তার ফুজি না হলে খতাম নবী প্রকাণ হয় না এই দিক থেকে এর জন্য একজন নবীকে আল্লাহ ফক রবুল্লাহ দুনিয়াতে আনিয়া তারা ছিল যে তিনি রুতুবি নবী এর কোনো কি নাই দলিল নাই এর জন্য একজন নবী আনিয়া তার নবী রুতুবি তিনি যে সমস্ত জাতি নবী এবং সমস্ত নবী যেন তার ফুয়ুজি নবী এটা প্রমাণ করার একজন নবীকে নিয়ে আসবেন এবং তার নবুয় বিলুপ্ত করিয়া নবী নবী নূ হজর মোহাম্মদ সাল্ল সৈয়াদকে তিনি প্রচার করবেন এই জন্য আল্লাহ রব আলমী বলছেন ওই আল্লিমুল কিতাব অল হিকমা তা ওরাতিল প্রশ্ন করতে পারেন এই কাজটা তো অন্য এক নবীর দ্বারা ছিল নবী ঈশাকে আনবেন কেন দেশকাল কাল বুঝলাম তিনি রুতুবি নবী এটা প্রমাণ করার জন্য একজন অত্যাচারী নবী হইলেই তো হইত জাকরি আলাইসালামকে তো চিড়িয়া ফেলাইছে কষ্ট দিছে কত ইয়া হুদিরা নবীদেরকে হত্যা করছে এরকম একজন নবীকে নিয়ে আসলেও তো ওই কাজটা ফয়সালা হয়ে যাইতো নবী ঈশাকে আনার কারণটা কি এটার বিশাল এক কারণ আছে কারণটা কি নবী ঈশা আলাই সালাহাত মাসি বলা হয় মাসি আল মাসিহু থেকে মাসি মাসি বলা হয় ওই ব্যক্তিকে যে নিয়ে স্পর্শ করেন কি কথা ঠিক না যেহেতু নবী ঈশাকে মাসি বলার কারণ হলো নবী ঈশা কার গায়ের মধ্যে এরকম স্পর্শ করলে তার রোগ ভালো হয়ে যেত এর জন্য তাকে মাসিকে মাসি বলা হয় আমার মাসি দুইটা একটা হলো মাসি হক আর মাসিয়ে দল বা তেল মাসি হক ঈশা আলাই সালাম মাসি বা কানা দজ্জল সমস্ত নবীরা কানা দজ্জল সম্পর্কে প্রত্যেক উম্মাদ জানাই দিয়ে গেছে দজ্জালের আবির্ভাব সম্পর্কে সমস্ত নবীরা তাদের উম্মদদেরকে কি ইত্তলা করছেন জানাইছেন এবং নবী ঈশা মাসি সম্পর্কেও সমস্ত নবীরা কি জানাই এরকম আমরা যেরকম ভবিষ্যৎবাণী নবী করছেন না এরকম প্রত্যেক নবী ওহির মাধ্যমে যেহেতু প্রত্যেকের রহিত এক প্রত্যেকের অহি কি এক এর জন্য মৌলিক কিছু বিষয় সমস্ত নবীরা সর্বকালে সর্বভৌমতকে জানাইয়ে দিছে যখন নবী নুহ আলাইসালাতাম আদম আলাইসালাত সালাম নবী ইব্রাহিম আলাই সালাত সালাম তেনারা জানাইছেন কানা দজ্জার সম্পর্কে ঠিকা ঠিক না মাসি সম্পর্কে আল্লাহফাকের এক নবী আসবে যার নাম হলে মাসি কি কথা ঠিক না যিনি হকের দাওয়াত দিবেন এ সম্পর্কে সমস্ত উম্মাদা কি জানতো এইটা জানাইছে কে নবী মুসা তার উম্মাদদেরকেও বরিশাইলদেরকেও জানাইয়ে দিয়েছে কি কথা ঠিক না তাহলে মাসি কয়জন দুইজন মাসি হক মাতিয়ে বাতিল কি কথা ঠিক না এবং এই কথাও জানাইছেন মাসি হক মাসিয়ে বাতিলের সাথে যুদ্ধ করবে মাসিয়ে হক মাসিয়ে বাতিলের সাথে কি করবে অস্বীকার তুমি মাসি হক না বরং তুমি মাসিয়া বাতেলিদের নবী ঈশাকে হত্যা করার এইটাই বড় কারণ ছিল ইয়াহুদিদের নবী ঈশাকে হত্যা করার এইটাই কি বড় কারণ ছিল যদিও তারা তারা হত্যা করতে পারে নাই কিন্তু তাদের ধারণা তারা হত্যা করে ফেলছে কি কারণে যে মাসিয়ে কি বা এর জন্য এহুদিরা নবী ঈসা আলাই সালাত সালামার মাসিহাদকে শিকার না করার কারণে তাদের আকিদে হলে তারা মাসিয়া বাঁতেল কি কি করছে হত্যা করছে অপেক্ষা আছে কার মাসি হকের মাসিয়ে এর জন্য ইয়াহুদিদের মধ্যে যারা কেতাব পড়াশুনা করে যারা ধর্ম সম্পর্কে জানে তাদেরকে যদি প্রস্তুত করেন তারা কিন্তু বলবে আমরা মাসি হকের মাসি হকের অপেক্ষায় আসি মাসি হক কবে আসবে এর জন্য কানা দরজাও যখন দুনিয়াতে আসবে তখন প্রথম ইয়াহুদিরা তাদের অনুসরণ হবে অনুসারী হবে কারণ তাদের আকিদে হলো মাসি হক এখনও আসে নাই সে ভবিষ্যতে আসবে যেহেতু মাসিয়ে মা তাদের ধারণা অনুযায়ী তাকে কত করে ফেলাইছে মাসিয়ে বা কি কি করছে মাসি কয়জন একজন মাসি হক একজন মাসিয়ে তাকে হত্যা করছে কাকে ইহুদিরা মাসিয়ে ওদের ধারণা যে মাসিয়ে বা হত্যা করছে আছে কে মাসি হক এর জন্য যখনই কানা দজ্জাল নিজেকে মাসিয়ে বলবে তখন তারাই তাকে প্রথম কি করবে অনুসরণ করবে আর এই মাসিকে মাসি কানা দরজালকে মাসি বলা হয় কারণটা কি মাসির অর্থ হল যার উপরে হাত বুলানো হয়েছে তাকেও কি বলা হয় মাসি বলা হয় যেহেতু কানা দজ্জালের একটা চোখ থেকে এরকম রিপোর্ট এরকম একেবারে মিস মনে কেউ এরকম তার হাতের উপরে তার চোখের উপরে হাত দিয়া তার সমান করে দিছে এর জন্য কানা দরজালকে কি বলা হয় মাসি বলা হয় এখন স্পর্শ করে একেও মাসি বলা যে স্পর্শ করে তাকেও মাসি বলা হয় যাকে স্পর্শ করা হয়েছে তাকে কি বলা হয় মাসি বলা হয় কি কথা ঠিক না তা হজর ঈশাকে মাসি বলার কারণে সে হলো মানুষের গায়ে স্পর্শ করতেন যাদের যা রোগ ভালো হয়েছে যার জন্য সে মাসি আর এক মাসি হলো যা যার উপরে হাত মারার কারণে সে কি হয়ে গেছে সমান হয়ে গেছে যার চক্ষু কি হয়ে গেছে সমান হয়ে গেছে এর কি কি বলা হয় মাসি বলা হয় তাই এহুদিরা ধারণা করছে বা তেল মাসি কী করছে হত্যা তুটছে এখনো হক মাসি আবির্ভাব হবে কারণ এহুদিদের এই আকিদার সমাধান কি যদি অন্য কোনো নবীকে আল্লাফাক রব্বুল আলমিন আখিরি নবী হিসাবে মানে নবীর সত্যায়নের জন্য আখিরি হিসাবে পাঠাইতেন শেষে পাঠাইতেন নবীদের মধ্যে কোন একটা নবীকে জমি মূসা হইতো নবী নূ হইতো কোন মাসি হক কোনটা প্রমাণ করবেন কিভাবে কি কথাটা জমানায় দুজন মাসিকে আনিয়া তাদের মধ্যে যুদ্ধ লাগাইয়া দিয়া যে হক সে বিজয় হবে যে ভণ্ড সে ধ্বংস হবে কি কথা ঠিক না এর জন্য প্রমাণ করার জন্য নবী ঈশা ব্যতীত এই প্রমাণ করার জন্য অন্য কোন নবী আসলে এটা প্রমাণ ইয়াহুদিদের ভুল আকিদা ভাঙ্গার কোন দ্বিতীয় দলই থাকবে না বিদায়ী আল্লাহ ফাক রব্বুল আলমিন ঈশাকে আনিয়া ইয়াহুদীদের জীবনের আকিদাকে ধ্বংস করে দিবেন এই কাজটা অন্য দ্বারা হবে না আমি কথাটা বুঝতে পারছি এই জন্য নবী ঈশাকে আল্লাহ ফাক রব্বুল আলমী আঁকিরে জমানে নিয়ে আসবেন কাঁদিয়ানিদের আকিদা নবুয়াতের আকিদা সম্পূর্ণ ভন্নামি এটা হলো কি ভণ্ডামি কেমন ভণ্ডামি ওদেরকে প্রশ্ন করবেন যে ভাই হাত নবী তো নবী শেষ হ্যাঁ আমরাও তো শেষ মনে করি নবী তো আর আসবে না তাহলে তোমরা কি নবী মনে করো কল নবী উন্মতি মনে করি ওরা বলবে নবী উন্মতি উন্মতি নবীটা কি আবার শোনেন ওদের কাছে দুইটা নবী এক নবিয়ে তার আর গায়ের তার শ্রী সরি গায়ের যদি ওদেরকে প্রশ্ন করেন তখন বলবে যে নবী শরী এবং গায়ের শরী নবীর শেষ এই নবী আর কোনো দিন কী আসবে না কিন্তু নবী উম্মতি এইটা আসবে নবী উন্মতিটা কি নবী আলাইস্লা সাল্লামের এক উম্মতের মধ্য থেকে পরেশগারির থেকে উচ্চ মর্যাদা চলে যাওয়ার কারণে ওই উম্মতকে নবুয়ার দাম করা হয় তার নামে নবী উম্মতি সেই নবীর নাম কি নবী উম্মতি জিল্লি বুরুজ এটু ভিন্ন কথা কিন্তু ওরা শেষ পুজোই বলবে ঠিক না ও অনেক নাম দেয় নিল্লি নুজি নী এরকম বহুত নবুয়াত ওরা লাগাইছে গোলাম মহম্মদ শেতানির বিরুদ্ধে পক্ষে কিন্তু শেষ কথা হলো নবী উন্মতি এইটা হলো ওদের মূল বক্তব্য আমাদের নবী হল নবী নবী উন্মতি কি নবী উম্মতি বলা হয় নবী মোহাম্মদের উম্মতের মধ্যে পরেজগারি আমলের দিকে তাকুয়ার দিকে সর্বোচ্চ মাকামে চলে যাওয়ার কারণে তাকে আল্লাহ নবী হতী দান করবেন এই উম্মতের মধ্যে একজনকে নবী দান করবেন সেই নবীর নাম হল নবী উম্মতি এখন যে প্রশ্ন করা হয় এর কোন দলিল আছে কোরআন হাদিসে এই যে নবী উম্মতি বানাইলে এর কোন কোনো কি আছে এর জন্য ওদের কাছে দলিল দেওয়ার থেকে দলিল চাওয়াটা সবচেয়ে জরুরি কাঁদিয়েদেরকে দলিল দিলে কাজ হবে না কারণ ওদের আকিদা বিশ্বাস ওদের আকিদা বিশ্বাস নবুয়াত খতম কোন নবুয়াত খতম নবুয়ে তাস্রী গায়ের তাশি এই নবুয় খতম এর জন্য যত আয়াত যত দলিল যত হাদিস। এর দ্বারা প্রমাণিত কী করেন যে নবুয়ে তাস্রি এবং গায়ের তার নবীর জমানা খতম কিন্তু নবী উন্মতির জমানা এখনো কি হয় নাই খতম হয় না বিশ্বাস কাজে আপনি যত দলিল তাদের কাছে দেন অমনি সে মনে করবে হ্যাঁ এটা তো ঠিকই আছে এটা খতামী তো ওই নবী এই খতামুন নামী এটা তো ওই নবী কিন্তু ওদের বিশ্বাস হলো নবী উন্মতি এখনো কি আছে বাকি আছে সেই দরজা এখনো কি আছে বাকি আছে এর জন্য দলিল দেওয়ার চেয়ে কাদিয়ানির থেকে দলিল আদায় করতে হবে তখন তাদের পোস্ত ভাই ঠিক আছে তোমার কথা মেনে নিলাম তোমার কথা আমি মেনে নিলাম কিন্তু তুমি যে বলছো নবী উম্মতি দুনিয়াতে আসবে সেই সেই উন্মতি আসাগুলো দলিল তোমার কাছে আসে কি না দেখবেন কোনোদিন দল দিতে পারবে না এক নাম্বার প্রশ্ন দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো ভাই বুঝলাম সেই নবী উম্মতি আসবে তাই গোলাম মাহমদ কাদিনই সেই নবী উম্মতি হা উম্মতি তিনি সে যদি প্রশ্ন হয় তার জন্ম কবে কলমুখ তিনি নবতি পাইছেন কবে কলমুখ তারিখ নবী সাল্লাহ আলী আসসালামের থেকে কত বছর পরে তাহলে তেরোশো বছর পরে এখন যদি প্রশ্ন করে ভাই এই নবীর থেকে শুরু করে তেরোশো বছর পর্যন্ত একজন উন্মত কি নবীর এরকম পর্যায় হয় নাই যার মাকাম একেবারে সর্বোচ্চ যাওয়ার কারণে সেটি নবী উন্মত হিসেবে স্বীকৃতি লাভ করছে এরকম কি একজন উন্মতি হয় নাই আউবক্কর ওমর ওসমান আলীর মধ্যে একজনই কিরকম ছিল না সে হলে তোমার গোলাম আহম্মদ কাঁদিয়ানি এক মাকামে শেষ পর্যন্ত না এরপর করেন কি শেষ হ্যাঁ শেষ কেয়ামত পর্যন্ত আর কেউ আসবে না আরো দিন আসবে না তাহলে তুমি কিভাবে বুঝলা যে এর আগেও একজন উন্মাদ কোনোদিন এরকম হয় নাই আর কেয়ামত পর্যন্ত একদিন একজন হতে পারবে না একমাত্র গোলাম আহম্মদ কাঁদিয়ে নিই সেই উন্মতির মধ্যে শ্রেষ্ঠত অর্জন করছে এর চেয়ে বড় বোকামি আর পাগলেম আর দুনিয়াতে হতে পারে না এটা সবচেয়ে বড় গুমরাহী এটা হলো ভেজাল কাদিয়ানির হল সবচেয়ে বড় ভেজাল এদের এরা হলো শুধু কাফের না এদেরকে যারা কাফের শিকার করে না তারাও কাফের। এর কারণ হলো এই কাদিয়ানার ইসলামের নামে ইসলামকে ধ্বংস করার চেষ্টা করতেছে আর ইসলামের নাম ইসলামকে ধ্বংস করা সবচেয়ে কঠিন এবং সবচেয়ে খারাপই এর জন্য কাদিয়ানির ব্যাপারে উচিত আন্দোলন করা উচিত সংগ্রাম করা উচিত কি কথা ঠিক না তিনি আখির জমানায় আসছেন তিনি আখির নবী শেষ নবী কি কথা ঠিক না ফসাদা দুল্লাহ ইদুরুল্লাহ কাজী যে ব্যক্তি হেদায়েত প্রাপ্ত হেদায়ত চায় আল্লাফাক রবুল আলম তাকে হেদায়ত দেন করেন আর যা আল্লাহর কাছে হেদায়ত চায় না তাকে আল্লাফাক হেদায়ত দেন না ইচ্ছা করিয়া এটা কথা বোঝাতে পারি নাই মাফ মাফ হবে না তার মানে তার একটা নির্দিষ্ট হদ নাই তা বলছি না নির্দিষ্ট হদ নাই নিশ্চয় জাহান আজীবন জাহান নামের কথা বলছি না আবাদ আবাদুল আবাদ তার কবা হবে মানে কবুল হবে না তা জাহান নামে হবে সেই কিন্তু কথা বলি নাই হ্যাঁ হ্যাঁ ইসকাল ঠিকই পড়ছেন ইসকাল একটা হলো হলুদিন্নার আবাদুল আবাদ এটা হল কাফের মোর্শেক বেঈমান কি কথা ঠিক না কাফের বেঈমান মোর্শেক এরা কোনোদিন জাহান নাম থেকে বের হতে পারবে না আরেকটা হলো মৌমেনকে ইচ্ছা করি হত্যা করা কোনো মৌমেনকে ইচ্ছে কোনো মৌমেন জাহান নাম এই জাজাউ জাহান নাম এই জাহান নাম মানে আবাদুল আবাসের জাহান নাম থেকে না এই যে তব এই যে জাহার নাম এই জাহার নাম তার আবাদুল্লাহ জাহার নাম তা না যদি কোনো ব্যক্তি কোনো কি ইচ্ছা করিয়া হত্যা করে আর তলি তার হত্যা যাবে ব্যাপারটা কিন্তু এরকম না একে ইচ্ছা করলি আমি একজনকে হত্যা করব। মোমেন মুসলমানদেরকে আর ইচ্ছা করলি তবা করলি তবা মাফ হইয়া যাবে ইচ্ছা করিয়া যদি ভুল করিয়া অনিচ্ছায় কোনো কাউকে হত্যা করে সেই হত্যার ব্যাপার এত ইচ্ছা করিয়া জেনা করা এক জিনিস ইচ্ছা করিয়া মদ খাওয়া আর এক জিনিস ইচ্ছা করিয়া মিথ্যা বলা এক জিনিস আর হত্যা কিন্তু আর জিনিস এই দুয়ে মধ্যে কেসাচ হত্যার ব্যাপারটা কি কেসাসের ব্যাপার এই দুয়ের মধ্যে কিন্তু পার্থক্য আছে এটা হকুলি বাদ এই কথাটা বোঝাতে পারি নি হকলে বাদ যেরকম কোনো ব্যক্তি কারোর মা যদি মারিয়া খায় তবাক করলেই মাফ হয় না হাজারা তবাক করেন কোনো দিন মাফ নেই হাজার মিস্টেক পারবে না কোনো কাজ হবে না যতক্ষণ পর্যন্ত তার মালকে সে ফেরত না দিবে এটা তিয়ম হলে তার মালকে তার ফেরত দেওয়া আস্তা ঘুরল্লা আস্তা ঘুরাল্লাহ আমি মাফ চাইলামি মাফসইলাম এরকম মাফে কিন্তু ওই মাল কেউ যদি কেউ গজব করে সেই এই সেই গজবকৃত মাল তবা করলেই কি হয় না যেরকম মাফ হয় না ঠিক কোনো ব্যক্তিকে কোন ব্যক্তি মোমেন কি ইচ্ছা করে হত্যা করলে আল্লাহ আস্তা উফুল্লা তুমি আমাকে মাফ করে দাও এরকম মাফ চাইলেও কিন্তু কী হয় না মাফ হয় না হ্যাঁ একটা হলো হ্যাঁ হ্যাঁ আসলে ঠিক প্রশ্নটা ঠিকই করছে না দরকার মানে তো তো তবা কবুল হওয়ার কোনো পদ্ধতি আসে না এক এক তবার পদ্ধতি এক এক কমেন না এক এক তবা কবুল হওয়ার পদ্ধতি কি যেমন কোন ব্যক্তি হকুল এবাদ করছে সে ব্যক্তি তবার প্রক্রিয়া এক আর এক ব্যক্তি হকুল্লার ই করছে বিনষ্ট করছে তার তবার প্রক্রিয়া কি এক আর এক ব্যক্তি মানুষকে হত্যা করছে ইচ্ছা করিয়া তার তবা কিন্তু এরকম রাস্তাও ঘুরুল্লা আল্লাহ থেকে আমাকে মাফ করে দাও এরকম তবা করলে সেই তহবা কিন্তু কাবেলে কবুল্লা আমি কথাটা বুঝাতে পারি নাই কিন্তু হা কোনো ব্যক্তি মনের টানে না ইচ্ছা করি না হতা হয়ে গেছে তখন যদি আল্লাহ মাফ করে দাও সেটা ভিন্ন কথা আমি কথাটা বুঝাতে পারছি মি শুরুর এবং কতলে খাতার মধ্যে কি পার্থক্যটা কতলে আমাদ এবং কতলে খাতার মধ্যে পার্থক্যটা কি এর জন্য কতলে আমাদ হলে যেটা অন্তরের টানে হয় আর কতলে খতা অন্তরের টানে হয় না কথাটা ক্লিয়ার আল্লাহ আল্লাহাকের কাছে আমরা দোয়া করি এই ক্ষুদার মধ্যে আজকে যেহেতু প্রথম রমজান শুরু হয়েছে এর জন্য ক্ষুদা সম্পর্কে কিছু আলোচনা করলাম মাইহাদিল্লাহ ফালাহদুল্লাহ ও মাই ফলা হাদিয়াল্লাহ আর আল্লাহাক যাকে হেদায়ত দান করেন তাকে কেউ গোমরা করতে পারে না আর আল্লাপাক যাকে গোমরা করেন তাকে কেউ হেদায়তও করতে পারে না কাছে হেদায়তের একমাত্র মালিক আল্লাহ যেমন নুবা নবী মূসা আলাই সাল্লা সাল্লামের জমানায় ফেরাউনের কাফেরদেরকে আল্লাফাক হেদায়ত দান করছে প্রথমত ফেরাউনের পক্ষে আরছিল। জাদু বিদ্যা চালাবার জন্য আল্লাফাক রব্বুল্লা আলমিন তাদেরকে যখন হেদায়তের ধনে ধন্য করছেন এমনভাবে হেদায়ত দান করছেন লাউকুম আইদিয়াকুম কুম মিন খেলাফেন আল্লাফ রবুল আলমিন কারামে পাকের মধ্যে ফরমান মিন লাউকলাফেন আমি তোমাদের এক পাও এবং অন্য হাতকে কেটে ফেলবাল্লিয়া বান্নাকুম ফি জুজুইন না আমি তোমাদেরকে খেজুরের কাণ্ডের শুনে জড়াইয়া চড়াইয়া দেবো এত শাস্তিও দেওয়া হয়েছে বলাও হয়েছে এবং তা বাস্তবে ঘটনা হয়েছে কিন্তু আল্লাফাক রব্বুল্লা আলমী তাদেরকে হেদায়ত দেওয়ার কারণে তাদের থেকে কোন অবস্থাতেই হেদায়তের নূরা সরাতে পারে নাই সুরাই বুরুজের মধ্যে ওই মহিলাদের ঘটনা আসছে একদল মানুষ যখন ইমান গ্রহণ করছে এহুদিরা খ্রিস্টান বাদশাহুদি বাদশাহুদি বাদশাহ তাদের উপরে নির্যাতন শুরু করছে বিশাল বিশাল আগুন জ্বালাইছে তার মধ্যে তৈল ফুটান্ত তৈল টকবক টকবাক করতেছে মৌমেনদেরকে তৈলের মধ্যে ফালাইয়া দিতে আছে এর মধ্যে এক মহিলাকে বাচ্চা সহ হাজির করা হয়েছে তাদেরকে বলা হয়েছে তুমি বইমান হও কিন্তু সে অস্বীকার জানাইছে তার সামনে তার বাচ্চাকে ধরিয়া তৈলের মধ্যে ফালাইয়া দিচ্ছে এই অবস্থায় ওই মায়ের অবস্থা কি হতে পারে আল্লাপাকে ভালো জানে হাদিসের মধ্যে আসছে ওই মহিলার মনের মধ্যে কেমন যেন একটু ঝালঝালা পয়দা হয়েছিল তখন আল্লাফাক রবীন্ন ওই বাচ্চার জবান খুলিয়া দিছে ওই বাচ্চা মাকে আহ্বান করছে মা আমি খুব আনন্দের মধ্যে আসি আরামের মধ্যে আসি তুমি জলদি আসো চারজন বাচ্চা দুনিয়ার মধ্যে শিশু অবস্থায় কথা বলছে এর মধ্যে ওই ব্যক্তি ওই বাচ্চাটাও কথা বলছে এখনো জুরাইজের সাক্ষী হজরত ইউসুফ আলাই সালাত পক্ষে সাক্ষী হজরত মারিয়াম আলাই সালাত সাল্লামের ঈসা আলাই সালাতমার সাক্ষী আর ওই বাচ্চারা সাক্ষী এই চারজন বাচ্চার সাক্ষী বাচ্চার আল্লাহাক রব্বুল্লাহ আলমেন বাচ্চা অবস্থায় কথা বলাইছেন কাজে যাই হোক আল্লাহাক যাকে হেদায়ত দান করবেন তাকে কেউ গোমরা করতে না পারবেন অমাইউদ্দিল আল্লাহ আল্লাহ আর আল্লাহাক যাকে গোমরা করবেন তাকে কেউ হেদায়তো করতে পারবে না খতাম আল্লাহিন্ন ইহাদিমা ইয়াসা কাজে আল্লাহর কাছে দোয়া করিমা হে তুমি আমাকে পরিপূর্ণ হেদায়ত দান করো আমাদের সবাইকে পরিপূর্ণ হেদায়ত দান করো যে হেদায়ত দান করছো তুমি আমাদেরকে গোমরাহ করিও না আজকে তরবিয়াতের মাজলিশা আটসি আল্লা ফাকবুল্লাহ আলমিন যেন রমজানের হক হুব আদায় করে সহি সালামতে আল্লাহ ফাকর রব্বুল আলমিন আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করেন তর বিয়াতে থেকে হেলেম আখলাক অর্জন করার তৌফিক দান করেন এবং সবচেয়ে বড়ো কথা হলো অমিন আনফুসিনা আল্লাহ ফকজন আত্মাকে পবিত্র করে দেন আল্লাহ ফকজন আত্মাকে পবিত্র করে দেন আমাদের গুণাখাতা মাফ করে দেন আল্লাহ আমিনুসানা অল্লম তফল হামলা আল্লা আমরা কতিবাই গুণাগার বান্দা গুনার বোঝা মাথায় নেয়া বহুত আশা করে আপনার শাহী শাহি ধর্বলাম দয়া করে মায়া করে আপনার আমাদের জিন্দগির সমস্ত গুণাকথা মাফ করেন আল্লাহ আমাদের জিন্দগির সমস্ত গুণাকথা মাফ করে দেন আল্লাহ আমাদের জিন্দগির সমস্ত গুণাকথা মাফ করে দেন আল্লাহ আমাদের জিন্দগির সমস্ত গুণাকাতা মাফ করে দেন আল্লাহ রহমাতের দ্বিতীয় দিন চলিয়া যায় করেন আল্লাহ করেন আল্লাহ আল্লাপ রহমাত করেন আল্লাহ বরকত নাজেল করেন আল্লাহ গুনার থেকে বাঁচিয়া থাকার তৌফিক দিয়া দেন আল্লাহ যেই গুন করছে সেই গুনাকে আপনি ক্ষমা করে দেন আল্লাহ যেই গুনা করছে সেই গুনাকে আপনি ক্ষমা করে দেন আল্লাহ যেই গুণা করছে আমাদের গুণাকে ক্ষমা করে দেন এই আল্লাহ গুনা যা করছে গুনার থেকে মাফ করে দেন আল্লাহ গুনার থেকে মাফ পাওয়ার যোগ্যতা আমাদের মধ্যে নাই কিন্তু আপনার রহমান আপনার মহিম আপনার দফ আমাদের দিকে না তাকাইয়া আপনার রহমানের দিকে তাকাইয়া আমাদের দিন দিক সমস্ত গুনাখা তা মাফ করে দেন আল্লাহ আমরা যতই গুণা করি না আমাদের সমস্ত কথা মাফ করে দেন আল্লাহ রমজান মাসে রোজা রেখে হক আদায় করে রোজা খার তিক দেওয়া দেন আল্লাহ যারা তোর আসছে আপনার খাস ওলি না বানিয়ে কাউকে বিদায় দিয়ান না কাউকে বিদায় না আল্লাহ সবাইকে আপনি খাওয়া করে দেন আমাদের যেহেন শক্তি বাড়া দেন সৈ এলেম অর্জন করার তৌফিক দিয়া দেন সৈব আমল করার তৌফিক দিয়া দেন ইয়া আল্লাহ গোটা দুনিয়ার মানুষকে হেদায়াত দিয়া দেন যাদের কবলে হেদায়তের কামনা ধ্বংস করে দেন ইসলাম মুসলমানকে হেফাজত করেন আপনার জমিনে আপনার হুকুমত ইসলাম হকুমাদ কায়েম করে দেন ইসলাম হকুমাদের জন্য সাহাবাই নমনয় দেন নমুনে জাদ্দুজাহাদ করার তৌফিক দেওয়া দেন আমাদের আহলা খাল গোদাম পান্দি হিসেবে কবল করে নেন আল্লাহ যত মোহামেন মোহতাকিন কবরের সুয়ে চিরতরে তাদের কবরকে মা আজাদকে মাফ করে দেন بغیسا بنایا دینا سہ تمام دنیا جانتے بولند کر دین ربرتی